এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে হতে পারে। এর কত আমরা শীতের দিন আসছে যেন শরীর স্কিন নষ্ট না হয়ে যায় কত যত্ন নিচ্ছি আমরা শরীরের কত রোশন আর কত মেডিসিন ইউজ করি শরীরের এই যত্ন নেওয়ার জন্য এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে चक्षु दिए करा आत्ता रसुल एक तीनवार पक्षर दिखे इशारा करल এখানে এটা হলো আর আবাসন জায়গা জায়গা নাই আমি হেমানরা আল্লাহকে ভয় করে পাঠ করেছিলাম ইয়াই আর না সুত্তাকু রাকুম্লাদি হলা মানুষেরা ভয় যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন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 তাহলেই আমাদের দ্বারা ইসলাস সম্ভব সম্ভব আমাদের সংশোধন সম্ভব আল্লাহ ভয়ের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে সব সময় সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা তা অভিজ্ঞান করুন আমি